হুদের যুদ্ধে সশরীরে হাজির হন এবং যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে যখন সকলেই প্রিয় নবীজি সাল্লাহ আলী সাল্লামের নিকট থেকে দূরে সরে যায় তখনও তিনি পাহাড়ের মতো অবিচল দাঁড়িয়ে থাকেন এরপর প্রিয় নবীজি সাল্লুসাল্লাম এবং তার সাহাবিরা মদিনায় শান্ত পরিবেশে মন ভরে আল্লাহর ইবাদত করতে থাকেন আল্লাহর আনুগত্যের কাজে অপরকে উপদেশ দিতে থাকেন কিন্তু ঘৃণ্য আচরণ ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার কারণে নানা ধরনের অপমান ভোগের পরও ইহুদিদের হুঁশ ফেলেনি ওরা অবাধ্যতা গাদ্দারি খেয়ানত চক্রান্ত এবং কুটিলতার অনাকাঙ্ক্ষিত পরিণাম থেকেও কোনো শিক্ষা গ্রহণ করেনি খাইবারের নির্বাসনের পর ইহুদিরা মুসলমান এবং বিজয়ের ডংকা চারোদিকে ছড়িয়ে পড়ে সর্বত্র মুসলমানদের নেতৃত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠিত হতে থাকে এসব দেখে ইহুদিরা হিংসার আগুনে পুড়ে ছারখার হতে থাকে অবশেষে ওরা নতুনভাবে সরযন্ত্র শুরু করে এবং মুসলমানদের উপর সর্বশেষ আঘাত হানার জন্য প্রস্তুতি নিতে থাকে যাতে জাতি হিসেবে মুসলমানদের পরিচয় নিশ্চিন্ন হয়ে যায় কিন্তু মুসলমানদের সাথে সরাসরি সংঘাতের সাহস তাদের ছিল না এ কারণে তারা তাদের খারাপ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এক ভয়ানক পরিকল্পনা তৈরি করে বনু নাজির গোট্টের বিশজন সর্দার মক্কারদের কাছে হাজির হয় তারা কোরাইশদেরকে প্রিয় নবী সাল্লি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করে এবং যুদ্ধে তাদের সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা দেয় তাদের কথায় কোরাইশা রাজি হয়ে যায় তাদের সাথে সাথে ষড়যন্ত্র ও দুশ্মনির কালো পথে পা বাড়ায় ইহুদি প্রতিনিধি দল এরপর আরবের সবচেয়ে বড় গোত্র বরুগাদ ফানের কাছে যায় তাদেরও কোরাইশদের মতো যুদ্ধের জন্য প্রেরণা যোগায় এরাও কোরাইশদের মতো সারা দেয় হাত মিলায় প্রস্তুতি নেয় बहुलोक भी युद्ध बहु करते प्रस्तुत है मोट कथादी कूटनित पुर सफलत बड़ काफे दलगुलड़ा बाधे एवं ब्रह लोक के प्रिय नबी सल अल्लाम दावती मिशन এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করে নির্দিষ্ট দিনে পূর্ব ঘোষিত কর্মসূচি বাহিনী সমবেত হয়। অভিমুখে বাহিনী দিনের বিশাল ছিল যে মোদিনার নারী শিশু সহ মোট জনসংখ্যাও তাদের সমান ছিল না এ বিরাট সেনা যদি হঠাৎ করে মোদিনায় গিয়ে চড়াও হতো তাহলে মুসলমানদের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতো নতুন রাষ্ট্র মুখ থুবড়ে কিন্তু মোদিনার মুসলমানদের নেতা প্রিয়নবী সাল আলী জাগ্রত ও সচেতন পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী তিনি সিদ্ধান্ত গ্রহণ করতেন আরবের বিভিন্ন গোত্রের সৈন্যরা জোটবদ্ধ হয়ে রওনা দিয়েছে এ খবর যথা সময়ে ইসলামী রাষ্ট্রের তথ্য সর্বরাহে নিযুক্ত গুপ্তচররা প্রিয়নবী সাল্লিসাল্লামকে জানিয়ে দেয় খবর পাওয়ার সাথে সাথে প্রিয়নবী সাল্ল আলিসাল্লাম সাহাবিদের নিয়ে পরামর্শে বসেন একটি গৃহীত হয় তিনি প্রস্তাব করেন হে আল্লাহ রসুল পারস্যে আমাদের ঘেরাও করা হলে আমরা চারোদিকে পরীক্ষা খনন করতাম এটা ছিল বড় কৌশলপূর্ণ ও সুচিন্তিত প্রতিরক্ষা কৌশল আরবের জনগণ এ ধরনের প্রতিরক্ষা কৌশল সম্পর্কে জানত না সে সময় তারা নিম্মের চরণ আবৃত্তি করতে থাকে নাহনুল্লা আলাল জিহাদি মা আল জিহাদিমা বাহাম্মদের হাতে আমরা করেছি বা আমরণ কাফেরদের সাথে চলবে সংঘাত জীবনই তো প্রকৃত জীবন সুতরাং আপনি মুহাজির ও আনসারদের ক্ষমা করে দিন থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন আমি আল্লাহ রসুলকে দেখেছি খন্দকের যুদ্ধে তিনি মাটি খনন করছেন ধুলোবালিতে তার দেহ আচ্ছন্ন হয়ে আছে তার মাথায় চুল ছিল অনেক বেশি সে অবস্থায় তুমি বিনে হেদায়াত পেতাম না হে আল্লাহ উস্কানি ফেতনাতে শির হবে না নত সে তো আমরা জানি কোরাইশ এবং তাদের মিত্র গাতফান গোত্র সহ সকলে মদিনায় আক্রমণ করতে দেখতে পেল এক সুগভীর প্রশস্ত পরীক্ষা তাদের এবং মোদিনার মধ্যে অন্তরায় হয়ে রয়েছে এ দৃশ্য দর্শনে তারা হতবুদ্ধি হয়ে পড়ে বিস্ময়ে চোখ কপালে উঠে খেই হারিয়ে ফেলে তারা মোদিনা অভিমুখে রওনা দেওয়ার সময় এ ধরনের কোন বাধার সম্মুখীন হওয়ার কথা ভাবেনি এরকম কোন মানসিক প্রস্তুতিও তাদের ছিল না তাই শেষমেশ তারা মোদিনা অবরোধ করে পড়ে থাকে আর এমন কোন স্থান খুঁজতে থাকে যেখান দিয়ে পরীক্ষা পার হওয়া যাবে অমুসলিম সম্মিলিত বাহিনীর মোকাবেলার জন্য প্রিয় নবী সাল্লাহ আলাই্লাম তিন হাজার সৈন্যের একটি বাহিনী প্রস্তুত করেন তারা সালা পাহাড়ের দিকে পিঠ রেখে দুর্গের রূপ গ্রহণ করেন সামনে ছিল খন্দক যা মুসলমান ও মুসৃদদের ভেতর বাধা হয়েছিল ওদিকে মুসলমানরা কাফেরদের গতিবিধির উপর পুরোপুরি দৃষ্টি রাখছিল এবং তীর নিক্ষেপ করছিল যাতে তারা পরীক্ষার কাছে আসার সাহস না পায় মাটি ফেলে পরীক্ষা ভরাট করে অথবা লাফিয়ে যেন তা পার হতে না পারে মোট কথা মুসলমানরা একদিকে যুদ্ধক্ষেত্রের সমস্যার সম্মুখীন অন্যদিকে ষড়যন্ত্র ও কুচক্রের ঘৃণ্য তৎপরতা অব্যাহত অভিশপ্ত ইহুদিরা ষড়যন্ত্রের বিষ নিয়ে তা ছড়িয়ে দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছিল বনুরাজের গোত্রের মহাদুর্বৃত্ত হুয়াইবনে আখতাব বনুকোরাইজা গোত্রের এলাকায় এসে তাদের কাব আসাদ সর্দার নিকট হাজির হয় কেননা কাঁব ছিলামের সঙ্গে চুক্তি করেছিল যুদ্ধের সময় তাকে সাহায্য করবে হুয়াই এসে কাবের দরজায় আওয়াজ দেয় তাকে দেখামাত্র মাত্র কাব দরজা ভিতর থেকে বন্ধ করে দেয় কিন্তু হুয়াই এমন সব কথা বলতে থাকে যে শেষ পর্যন্ত কাব দরজা খুলতে বাধ্য হয় আমি নেতাদের সহ সর্দার সহ একত্র করেছি তারা আমার সাথে প্রতিজ্ঞা করেছে মুহাম্মদ এবং তার সঙ্গীদের পুরোপুরি নির্মূল না করে ঘরে ফিরবে না কাব এমনি আসাদ উত্তর দিলেন কসব খোদার তুমি আমার জন্য যুগের অপমান নিয়ে হাজির হয়েছ হোয়াই আফসোস আমাকে আমার অবস্থার ছেড়ে আমি মধ্যে যুক্তি রক্ষা অন্য কিছু দেখিনি কিন্তু হোয়াই কাবের গায়ে মাথায় হাত বুলিয়ে একসময় তাকে রাজি করিয়েই ফেললো তবে তাকে অঙ্গীকার করতে হল কোরাইশ যদি মুহাম্মদকে খতম না করেই ফিরে যায় তবে আমিও তোমার দুর্গে তোমার সাথে প্রবেশ করব এবং তোমার যে পরিণাম হবে আমারও তাই হবে हवईाई के प्रतिश्रतिर पर कबिब ने आसाद पियो नबी सल्लाहमर सकते कृत अंगीकार भंग कर और मुसलमान सम्पादित चुक्ति लंघन करुद्धे मुस्जिद पक्ष युद्ध अंश ग्रहण करें ग्रहण कर उद्देश्योत्रे सर्दार हजरत सहदिब्नेस ए खजर गुत्रे सर्दारजरत सदीबी ओबादी जाए तुमरा जाओ বনকোরাইজা সম্পর্কে যেসব কথা শোনা যাচ্ছে দেখে এসো আসলেই সেসব সত্য কিনা যদি সত্য হয় তবে ফিরে এসে আমাকে সেসব কথা ইশারায় জানাবে আর যদি গুজব হয়ে থাকে তবে তাদের সাথে সম্পাদিত চুক্তির উপর অবিচল থাকার কথা সবাইকে প্রকাশ্যে জানিয়ে দেবে তারা দুজন বনুকোরাইজার সর্দারদের সাথে দেখা করেন তাদের কথা শুনে তো তারা আকাশ থেকে পড়েন তারা তাদের দুজনকে বলে আরে আল্লাহ রসুল আবার কে আমাদের এবং মোহাম্মদের মধ্যে কোনো চুক্তি ছিল না প্রকৃতপক্ষে মুসলমানরা তখন নাজুক পরিস্থিতির শিকার ছিল পেছনে রয়েছে বনু কোরাইজা গোত্র তারা হামলা করলে মুসলমানদের পক্ষ হয়ে সে হামলা ঠেকানোর মতো কেউ নেই সামনে রয়েছে মুসিদদের সম্মিলিত সেনাদল ওদের প্রতি অমনোযোগী হওয়ারও উপায় নেই কোন প্রকার নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই মুসলমান নারী ও শিশুরা বিশ্বাসঘাতক ইহুদিদের নাগালের মধ্যে অবস্থান করছিল এসব কারণে মুসলমানদের মানসিক অবস্থা খুবই নাজুক হয়ে পড়ে যে অবস্থা মহান আল্লাহ দশ ও এগারো নম্বর আয়াতে এভাবে তুলে ধরেছেন যখন তারা তোমাদের কাছে এসেছিল তোমাদের উপরের দিক থেকে এবং তোমাদের নিচের দিক থেকে আর যখন চোখগুলো বিস্ফারিত হয়ে পড়েছিল এবং প্রাণ কণ্ঠ পর্যন্ত পৌঁছেছিল আর তোমরা আল্লাহ সম্পর্কে নানা রকম ধারণা পোষণ করছিলে তখন মুমিনদেরকে পরীক্ষা করা হয়েছিল আর তারা ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল একদিকে মুসলিম বাহিনীর এরকম অবস্থা অবস্থা হল তিনি বনু কোরাইজার চুক্তিভঙ্গের খবর শুনে চেহারা ও মাথা ঢেকে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েন তাকে এভাবে দীর্ঘক্ষণ শুয়ে থাকতে রেখে সাহাবিদের মানসিক অস্থিরতাও আরো বেড়ে যায় কিছুক্ষণ পর তার অন্তরে নতুন চেতনা সঞ্চারিত হয় बर दाड़ी जान एमंग हे मुसलमान रा तुम्हारा आल्लर सहाज्य और विजय सुखबर शे नाओ এরপর তিনি বিদ্যমান পরিস্থিতি মোকাবেলার কর্মসূচি গ্রহণ করেন কর্মসূচির অংশ হিসেবে নিরাপত্তা নিশ্চিত করতে একদল মুসলমানকে একদম যাতে মুসলমানদের অমনোযোগী দেখে হুদিরা মুসলিম নারী শিশুদের উপর হঠাৎ হামলা করে না বসে কিন্তু এক্ষেত্রে একটি চূড়ান্ত পদক্ষেপ নেওয়া জরুরি ছিল যার মাধ্যমে শত্রুদের বিভিন্ন দলকে পরস্পর থেকে আলাদা করে দেয়া যায় এ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রিয়া নবী সাল্ল বনু বনুগাদফানের দুই সর্দার এ নিয়ে আলোচনা শুরু হয় প্রিয়নবী সাল আলী ওসাল্লাম যখন শান্তি চুক্তি করতে মনস্থকর ছিলেন তখন হজর সাহাদী মোয়াজ এবং হজরত সাহাদিবী ওবাদ আল্লাহমার নিকট লোক পাঠিয়ে তাদের ডেকে পাঠান তারা এলে তিনি তাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করেন গাদফানের সর্দারদের সঙ্গে তিনি শান্তি চুক্তির যে প্রস্তাব দিয়েছেন সেটা তাদের জানান এবং তাদের পরামর্শ চান যখন তারা দুজনেই ভিন্ন মত প্রকাশ করে বলেন হে আল্লাহ রসুল যদি আদেশ মহান আল্লাহ আপনাকে দিয়ে থাকেন তবে আমরা তা মাথা পেতে মেনে নেব কিন্তু আপনি যদি শুধু আমাদের জন্য এরূপ করতে চান তবে বলছি আমাদের এর কোনো প্রয়োজন নেই প্রিয়নবী দেন না বরং আমি তোমাদের কারণে এরূপ করতে চাচ্ছি কারণ আমি দেখছি সমগ্র আরব জোট বদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে থেকে তোমাদের দুঃখ কষ্টের ভিতর ফেলছে, তাই ভাবলাম যে কোনো উপায়ে ওদের শক্তিকে দুর্বল করে নেই সে সময় হজর সাহিব তালানহ এক জোরালো ভাষণ দেন যা স্মরণ রাখার মতো তিনি বলেন হিয়াল্লা রসুল আমরা এবং ওরা যখন মূর্তি পূজা করতাম শিরকে লিপ্ত হতাম तक आतिथ्यता बेचा कैना छाते हिदायत दानी महानी सम्पद तरह देव आल्ला शपथी तरफ देव केंद्र तलोर प्रियनबी सल्लम तक मताम পোশাকে সজ্জিত হজর সাহা মাসিয়ালু তালানহু তলোয়ার বর্ষা নিয়ে বের হয়ে আসেন যুদ্ধ শুরু হয়ে যায় সত্য মিথ্যার লড়াই চলতে থাকে আক্রমণ পাল্টা আক্রমণ এক একটা তীর উড়ে যায় হঠাৎ শত্রু পক্ষের একটি তীরে সহ এতে তিনি গুরুতর আহত হন ফলে সেরা থেকে রক্তের ধারা নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন এবং তার জন্য একটি আলাদা তাবুক নির্দেশ দেন যাতে চিকিৎসা চলাকালীন তিনি তার খোঁজ খবর নিতে পারেন মুসলমানগণ তাদের মহৎপ্রাণ যুবককে মসজিদে নববতী নিয়ে যান তখন তিনি আকাশের দিকে তাকে দোয়া করেন আয় আল্লাহ रसुलर तर जिहद कर जिहाय तुम तरह शेष तब आघत ना शुक्र के शहदर कारण बनिए दौ आय আমার চক্ষু শীতল না হওয়া পর্যন্ত দ্রুত হিসাব গ্রহণকারী তুমি সম্মিলিত বাহিনীকে পরাজিত কর আয় আল্লাহ তুমি ওদের পরাজিত করো এবং প্রকম্পিত করো অবশেষে মহান আল্লাহ প্রিয় নবী এবং মুসলমানদের দোয়া কবুল করেন মুশিকদের জোটের ভেতর সৃষ্টি করেন তারপর ওদের উপর ঝড়ো বাতাস পাঠিয়ে দেন বাতাস তাদের তাবোগুলো উল্টিয়ে জিনিসপত্র তৎনচ করে দেয় তাবর খুঁটি উপড়ে পড়ে জিনিসি যথা স্থানে থাকে না সেই সাথে মহান আল্লাহ তালা একদল ফেরেস্তা পাঠিয়ে দেন खबर आनार्जन पाठान गए मुश्रिकरा पलयती फिर प्रियनबी सल अली खबर सकाल बेला देखा जाए गोटा मैदान खाली পরাজয়ের কালী গায়ে মেখে শত্রু সৈন্যরা ফিরে গেছে এমনি করে মহান আল্লাহ তালা তার প্রিয় রাসুল এবং মুসলমানদের সাথে কৃত ও আদা পূর্ণ করেন তিনি তার প্রিয় বান্দাদের সম্মান দিয়েছেন শত্রুদের করেছেন পরাজিত